মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহামিল্লাহ আল্লাহ রসুল সম্মানিত দর্শক পিস টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সুননাথ আমরা আজকে আলোচনা করব সুননাতের আলোকে শ্রম উপার্জন কর্ম ও উপার্জন শ্রম কর্ম শ্রমিক কর্মচারী কর্মকর্তা এগুলোর ইসলামে কি গুরুত্ব দেয়া হয়েছে রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কিভাবে কর্ম করতে বলেছেন শ্রম করতে বলেছেন শ্রমের মূল্যায়ন দিয়েছেন শ্রমিকের অধিকার দায়িত্ব কী ইত্যাদি বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করি দর্শক প্রথমেই আমরা যেটা দেখতে পাই যে ইসলাম শ্রম এবং কর্মের ধর্ম এখানে অলসতার কোনো স্থান নেই নিয়মানুবর্তিতা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি সময়কে কাজে লাগানো এটাই হলো ইসলামের মূল নির্দেশনা এখানে বসে থাকা সময়ের দিকে লক্ষ্য না করে ঘন্টার পর ঘণ্টা কোনো একটা কাজে ব্যস্ত থাকা এই রকম সুযোগ মুমিনের জীবনে আল্লাতালা দেন মোমেন এবাদত করবে উপার্জন করবে কর্ম করবে আর এজন্যই অন্যান্য অবাদতের পাশাপাশি ইসলামে কর্ম শ্রম শ্রমিকের কাজ কর্মচারীর কাজকে এবাদত বলে গণ্য করা হয়েছে আল্লাহ তালা করিমে সৌরা জুমাই সলাতুল জুমার আদেশ দিয়েছেন এ মোমেন যখন জুমার দিনে সলাতের আজান হয়ে যাবে তোমরা ব্যবসা বাণিজ্য কর্ম বন্ধ করে সলাতে চলে যাও এরপরে সলাৎ হলে কি হবে আল্লাহ বলে দিচ্ছেন এরপরে সলাৎ হয়ে গেলে আর বসে থেকো না মসজিদে তোমরা যখন সলাৎ আদায় হয়ে যাবে তখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো আল্লাহর ফজল মেহরবানির যে সন্ধান করতে থাকো আর আল্লাহ তালাহর বেশি বেশি জিকির করতে থাকো মসজিদে সলাতের মাধ্যমে জিকির হয়ে গিয়েছে এখন কর্মর মাধ্যমে জিকির করো এবং কর্মের ভিতরেও আল্লাহর কথা মনে রেখো কর্মের সময় কোনো অন্যায় অনুচিত কাজ করো না কাজে কর্ম সলাৎ যেমন একদিকের এবাদত কর্ম এবাদত আল্লাহ তাল্লাহার নির্দেশ পরিশ্রম করতে হবে উপার্জন করতে হবে এবং এটা একটা এবাদত এটা দুনিয়ার শুধু জাগতিক কিছু নয় আর এই বিষয়টাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসে বুঝিয়েছেন কাহিনা রাদি আল্লাহ তাল্লাহ আনু বলছেন ব্যক্তি এক যুবক রসুলের পাশ দিয়ে চলে গেলেন মসজিদের পাশ দিয়ে সাহাবাহ কেরাম রাহাল ওই যুবকের ক্ষমতা এবং উদ্দীপনাটা দেখলেন অত্যন্ত শক্তিশালী উদ্দীপনার সাথে চলে গেল তারা বললেন কালুয়া রসুলফিস এইরকম শক্তিশালী উদ্দীপনাময় যুবক হ্যাঁ রসল আল্লাহ যদি আল্লাহর রাস্তায় থাকত কতই না ভালো হতো আল্লাহ রাস্তায় বলতে আমরা কি বুঝি আল্লাহর রাস্তায় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে রয়েছে আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে রয়েছে আল্লাহর রাস্তায় এলেম শিক্ষা করতে গিয়েছে বাঁধতে গিয়েছে এগুলোকে আমরা আল্লাহর রাস্তায় বুঝি রসল আল্লাহ সল আলাল্লাহ আলী আসসালাম আল্লাহর রাস্তায় আল্লাহর পথে এই পরিভাষাটাকে আরো প্রশস্ত করে বুঝিয়ে দিলেন শুধু জিহাদের ময়দানে যাওয়া এই যুবক বেরিয়ে গেল কি জন্য তার ছোট ছোট ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে তাদের জন্য উপার্জন করতে হবে তাদের জন্য খাবার কিনতে হবে খেলনা কিনতে হবে শাড়ি কিনতে হবে এই উপার্জনের জন্য যদি বেরিয়ে থাকে তবে সারা দিন যত কর্ম করবে পরিশ্রম করবে পুরো দিনটাই সে আল্লাহর রাস্তায় থাকার মতোই সাপ পেতে থাকে অথবা অলাও কানা খারা জয়াসা আলা ওয়ালে দেয় লাহ শাই খাইনে কাবিরাইনি যদি সে বেরিয়ে থাকে হয়তো বিবাহ করেনি তার বৃদ্ধ পিতামাতা আছে তাদেরকে খাওয়াতে হবে তাদের খাওয়ানোর জন্য উপার্জন করতে কর্ম করতে শ্রম করতে বেরিয়ে পড়েছে তাহলেও সে আল্লাহর রাস্তায় রয়েছে শুধু সারাদিন কর্ম করেছে রিক্সা চালিয়েছে দোকানে অফিসে কর্ম করেছে কি জন্য তার পিতামাতার মাতার ভরণ পোষণ দেবে তাদের মুখে খাবার তুলে দেবে তাহলেও সে আল্লাহর রাস্তায় থাকার মতোই সোয়াব পেয়ে যাবে ল খারা যা ইহাসা আলান যদি হয়তো পিতামাতা মাতা বৃদ্ধ হয়নি বিবাহ করিনি সন্তান নেই বা প্রয়োজন কিন্তু বেরিয়ে পড়েছে যুবক আত্মনির্ভরশীল হবে কারোর কাছে হাত পাতবে না পিতা মাতার নির্ভর করবে না লৌকানা খারাজা এস আলানফসি নিজের জন্য বেরিয়েছে ইয়াহা তাকে কারোর সামনে নতনা করে হাত না পেতে আত্মনির্ভরশীল করার জন্য তাহলেও সে আল্লাহ রাস্তায় রয়েছে দর্শক এ থেকে আমরা বুঝছি যে সকালবেলায় যে ব্যক্তিরিক্সা ভ্যান নিয়ে বেরিয়ে গেলেন নিজের যন্ত্রপাত নিয়ে কর্মে বেরিয়ে গেলেন চাকরির জন্য বেরিয়ে গেলেন কর্মের জন্য বেরিয়ে গেলেন কর্ম করে উপার্জন করবেন সন্তান স্ত্রী পিতামাতাকে খাওয়াবেন হালাল উপার্জনের উপর নির্ভর করবেন তিনি কিন্তু দুনিয়ার কোনো কাজ করছেন না তিনি একটা বড় এবাদত পালন করছেন আর এটা বুঝতে না পারার কারণে আমরা সমাজের দিনদার মানুষেরা অনেক সময় কর্মকে শ্রমকে দুনিয়ার কাজ মনে করি অনেক সময় নিচু কাজও মনে করি আল্লাহ রসুল সাল্লাম আমাদের এই ভুল ভাঙিয়ে দিয়েছেন রসল আল্লাহ সাল বলছেন মা আকালা আবদুন মানুষ যা খাদ্য গ্রহণ করে এর ভিতরে পবিত্র খাদ্য হল যা নিজে পরিশ্রম করে সে অর্জন করে আল্লাহর আম্বিয়া নিজে পরিশ্রম করতেন রসলাল্লাহ সাল্লাহ আসলাম বলছেন দাউদ ইসলাম নিজে হাতে কর্ম করে সেটা খেতেন অন্য হাদিসের রসোল্লা সাল্লাহ আসলাম বলছেন মা বা আসল্লাহমিনামে রসোলাল্লাহ পাল কোন আল্লাহ তালা যত নবী রসুল প্রেরণ করেছেন সবাই ছাগল চড়িয়েছেন কর্ম করেছেন শ্রমিকের কাজ করেছেন এর রসোল্লাহ আপনি রসোল্লা সাল্লা বললেন আমিও কিশোর বয়সে মক্কাবাসীদের ছাগল নিয়ে টাকার বিনিময়ে মরু সেগুলো চড়াতাম সময় তো দর্শক আমাদের রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভিতরে আমাদের জীবনের সফল পর্যায়ের আদর্শ রয়েছে আমরা বিশ্বে যত ধর্ম দেখি ধর্মের প্রবর্তকগণ অনেক সুন্দর সুন্দর আদর্শ তত্ত্ব দিয়ে গিয়েছেন কিন্তু বাস্তব জীবনে মডেল হিসেবে সেই আদর্শ বাস্তবায়ন করিয়ে দেখিয়েছে সকল ক্ষেত্রে এরকম মডেল আমরা পাই না রসলোল্লাহ সলাল্লাহ আলী হাসাল্লামের বাইরে তিনি শুধু তত্ত্ব কথাই বলেননি শুধু তথ্যগুলোই দিয়ে যাননি আদর্শ কাগজে কলমে দেননি তিনি নিজের জীবনে প্রতিটি আদর্শ বাস্তবায়ন করেছেন যুবকের আদর্শ রয়েছে তার ভিতরে ব্যবসায়ের আদর্শ স্বামীর আদর্শ কর্মচারীর আদর্শ কর্মদাতার আদর্শ তার ভিতরে বাস্তব জীবনে পায়। আমরা দেখতে পাই যুবকদের আদর্শ তার ভিতরে কর্ম করা পরিশ্রম করা কাগজল চড়াও মাঠে যাও হোটেলে কাজ করো কর্ম করো আমরা ভারতে মহাদেশে বিশেষ করে কায়ক শ্রমকে ঘৃণা করে থাকি নিচু কাজ মনে করে থাকি নিচু কর্ম মনে করে থাকি আর আল্লাহর রসুল সাল্লা বললেন যারা কায়ক শ্রম করছে বা যে কোনোভাবে কর্ম করছে এরা আল্লাহর প্রিয় পবিত্র খাদ্য ভক্ষণ করছে যেটা আল্লাহর ইবাদতের পূর্ব শর্ত আমরা মোমেনগণ অনেক সময় ম্যাথর মুচি শ্রমিক জেলে কুলি এদেরকে নিম্ন কর্মে নিয়োজিত মনে করি আবার যারা হারামে লিপ্ত অথবা পরনির্ভরশীল এদেরকে উঁচু কর্মে মনে করি আর এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা চিন্তা যারা কায়ক শ্রম করছেন সবাই আল্লাহর অলি যদি ইমান এবং তাকুয়া তাদের থাকে কারণ তারা পবিত্রতম খাদ্য ভক্ষণ করছেন ম্যাথর তিনি তো ময়লা ভক্ষণ করেন না তিনি ময়লা অপসারণ করেন একটা বৈধ কাজ কাজেই তাকে ঘৃণা করার মতো কিচ্ছু নেই তিনি প্রিয় পবিত্র খাদ্য ভক্ষণ করছেন তার ইমান এবং তাকুয়া থাকলে তিনি একটা আল্লাহ তালার প্রিয় কর্মে নিয়োজিত রয়েছে কাজেই আমরা কোনো কায়িক শ্রমকে ঘৃণা করতে পারি না এটা ইসলাম বিরোধী এই ইসলাম বিরোধী অন ইসলামিক চেতনার কারণে অনেক সময় আমরা বেকারত্বকে মেনে নিই কিন্তু কর্মের এবাদত থেকে নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি পরনিভরশীল হয়ে যায় আল্লাহ রসুল সাল্লা সাহাবিগণ পরিশ্রম করতেন আয়সারদ আল্লাহ তাল আনা বলছেন কানা সাহাবুর রসুল ইসলাম আলিয়াসাল্লাম আমাল আমফুসিহিম রসল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিগণ তারা নিজেরা নিজেদের সকল কাজ করতেন অম্মাল লেবা পরিশ্রম করতেন ওয়ার্কার ছিলেন রসল সাল্লাহামের প্রিয় সাহাবি আব্দুর রহমান মক্কার মানুষ হিজরত করে মদিনায় চলে গেলেন রসুল্লাহ সাল্লাম মদিনাবাসীদের সাথে মহাজিরদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইব নাও এর সাথে একজন আনসারির ভাই বানিয়ে দিলেন ওই আনসারি ভাই তাকে বললেন যে আপনি আমার ভাই আমার টাকা পয়সা আছে জমা জমে আছে অর্দে আপনি নিয়ে নেন আব্দুর রহমান আহ্ব বললেন বারাক আল্লাহ ফি মালিক তোমার পরিবার তোমার সম্পদ এগুলোতে আল্লাহ বরকদান করুন এগুলো আমার কিছুই প্রয়োজন নেই দুল্লুন আলাসু আমাকে শুধু একটা বাজার দেখিয়ে দেন মদিনার বাজারটা কোন জায়গায় আমি মহাজির নতুন মানুষ মদিনা শহর চিনি না বাজার চিনি না আমাকে শুধু বাজার দেখিয়ে দেন বাজার দেখিয়ে দেওয়া হলো তিনি বাজারে সামান্য একটু ছাতু নিয়ে সুলা নিয়ে বসে গেলেন বিক্রি করতে এই করতে করতে ব্যবসার মাধ্যমে তিনি মদিনার সবচেয়ে সেরা ধনীদের অন্যতম ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তিনি ব্যয় করেছেন আল্লাহর পথে সতাকা করেছেন দিনের জন্য ব্যয় করেছেন তিনি হালাল সম্পদ উপার্জন করেছিলেন আল্লাহর পথে বড় বড় কাফেলা একশো উট ভরা সম্পদ তিনি দান করে দিয়েছেন এক এক সময়ে তারপরও তার মৃত্যুর সময়ে তার যে সঞ্চিত সম্পদ ছিল সোনার ইটগুলো ছিল বিশাল বিশাল এগুলোকে কেটে ওড়াল দিয়ে কেটে উত্তরাধিকারীদের ভিতরে বন্টন করতে হয়েছে দর্শক এটাই হল আল্লাহ এবং তার রসুর এবং তার সাহাবায়িক গ্রামের পথ নির্দেশনা শ্রম কর্ম আল্লাহর নির্দেশিত অ্যাবাদত মানুষ যখন হালাল উপার্জনের জন্য নিজের স্বাবলম্বী হওয়ার জন্য সচ্চল হওয়ার জন্য পরিশ্রম করে তখন সে এবাদতে লিপ্ত থাকে দুনিয়ার কর্ম নয় এটা এবাদত আর এই এবাদতে যারা লিপ্ত তারা আল্লাহ তাদের ইমান এবং তাক মূল বিষয় থাকলে তারা আল্লাহর বেলায়তের অন্যতম বিষয় অর্জন করেছেন সেটা হল পবিত্র খাদ্য ভক্ষণ করা কাজেই আমরা তাদেরকে ঘৃণা করা তো দূরের কথাদের ভালোবাসবো এবং আমরা সবাই কর্মের এবাদত পালনে সচেতন হব এটাই তো ইসলামের নির্দেশনা দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা বিষয়টা আবার আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আলাইকুম আ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 अनन्य नीतिम लेंदेन प्रति शुक्रत दस टाय पुन समचार सकाल साढ़े आठ टाय बांगे पिस students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. Al-malik al-qudus, al-salamu al-ma'minu I'm so blessed to be with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 আমরা আলোচনা করছিলাম সোননাথের আলোকে শ্রম ও উপার্জন দর্শক তাহলে আমরা দেখলাম পরিশ্রম কর্ম শ্রম শ্রমিকের কাজ এগুলো একটা আবাদত আর এর মাধ্যমে আমরা আরও অনেকগুলো এবাদত পালন করতে সক্ষম হই এক নম্বর আবাদত হালাল উপার্জন করা দ্বিতীয় আবাদত আত্মনির্ভরশীল হওয়া পরমুখাপেক্ষী না হওয়া ঋত এর মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করার সুযোগ লাভ করে। এই এবাদত অর্জনের অন্যতম ভিত্তি হলো পরিশ্রম করা কর্ম করা হালাল উপার্জন করা আল্লাহ তালার অন্যতম আবাদত আল্লা তালা কোর আন কেরেমে বলেছেন রসুল কুলো মিনাতসুলগণ তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং নেকামল অর্থাৎ নেকামলের পূর্ব শর্ত আমাদেরকে পবিত্র খাদ্য ভক্ষণ করতে হবে আল্লাহ তালা মোমিনদেরকে বলেছেন এই মান্দারগণ তোমাদেরকে যে রেজেকে দিয়েছি তার থেকে পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং আল্লাহ তালা শুক্রিয়া করো যদি তোমরা আল্লাহর এবাদত করতে চাও যদি তোমরা আল্লাহর এবাদতকারী হয়ে থাকে কাজেই পবিত্র খাদ্য ভক্ষণের পরেই আল্লাহর এবাদত আর এই পবিত্র খাদ্য ভক্ষণ করতে হলে পবিত্র খাদ্য উপার্জন করতে হলে অবশ্য পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া বসে থাকা অলসতা পরে নির্ভরতা এটা ইসলামে নিষেধ করা হয়েছে হালাল উপার্জনকে আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে দর্শক হারাম উপার্জন অনেক সময় ফাঁকে দিয়ে প্রতারণা করে অলসতার মাধ্যমেও অর্জন করা যায় টাকা সুদে লাগায় অলস হয়ে বসে থাকে হারাম সম্পদ উপার্জন করা যায় কিন্তু হারাম সম্পদ আমাদের কোনো কল্যাণে লাগে না হারাম সম্পদ রেখে গেলে আল্লা রসুল সাল্লাহাম বলছেন মানকাসবা হারামান অসালা বিহি রাহেমান ও তাহি যদি কেউ হারাম উপার্জন করে এর মাধ্যমে অনেক নিকামল করে আত্মীয় স্বজনকে দেয় পিতামাতাকে দেয় দান খয়রাত করে অনেক নিকামল করে সব কিছু জমা করে পুরোটা জাহান নামে তাকে ফেলে দেওয়া হবে কোনোটাই কাজে লাগবে না কাজেই কেউ যদি হারাম সম্পদ উপার্জন করে এর মাধ্যমে কোনো নে কামল কবুল হবে না এর মাধ্যমে কোনো আবাদত করলে কবুল হবে না এর মাধ্যমে নেকামলের চেষ্টা করলে তার গোনা হবে কাজেই হালাল উপার্জন আমাদের দিনের অন্যতম ভিত্তি আর এটা আমরা পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারি দর্শক আত্মনির্ভরশীল হওয়া পরমোখাপেক্ষী না হওয়া ইসলামের অন্যতম নির্দেশনা সকল ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলিউ আসলামের খাদেম রাসুল্লাহাম একদিন বললেন একটা আদমান নিশ্চয়তা দেবে তাহলে আমি তার জন্য জান্নাতে নিশ্চয়তা দেবো আমি বললাম মিয়া রসো আনা আমি আপনি যেটাই দিতে বলেন একটা জিনিসের নিশ্চয় আমি আহাদান রাসুল্লাহমিল্লিয়া কারো কাছে কিছু চাবে না তুমি এইটা নিশ্চয়তা দাও আমি তোমার জন্য জাননাতে নিশ্চয়তা দেবো বললেন ইয়ারসোল্লাহ আমিরাদান রাদি আল্লাহ আনহু জীবনে কারোর কাছে কিছু কখনো চাইতেন না উটের পিঠে চড়ে যাচ্ছেন হঠাৎ উটের লাঠিটা পড়ে গেছে মাটিতে হাত যাবে না তিনি উঠ থামিয়েছেন উট থামানো খুব কষ্টের কাজ উঠ থেকে নেমেছেন লাঠি তুলেছেন আবার উঠে চড়েছেন আবার উঠ উঠিয়েছেন কিন্তু কাউকে বলেননি যে ভাই আমার লাঠিটা একটু তুলে দেন আত্মনির্ভরশীল হওয়া মোমেনের ব্যক্তিত্ব নিজের কর্ম নিজে করা মোমেনের কাজ আল্লাহ রসুল সাল্লাম বাড়িতে নিজের কর্ম নিজে এমন কি খাদেমদের উপর নির্ভরশীল হওয়াও মোমেনের তবীয় নয় অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতা অর্জন করতেই তো আমাদের শ্রম ও পরিশ্রম দরকার আর এজন্য রসল্লা সাল আলি আসাল্লাম আমাদেরকে পরনির্ভরশীল হতে প্রচন্ডভাবে নিষেধ করেছে আত্মনির্ভরশীল হতে উৎসাহ দিয়েছে পরনির্ভরশীলতার বিভিন্ন প্রকার আছে তার ভিতরে একটা হল সরাসরি ভিক্ষা করা মানুষের কাছে চাওয়া অথবা কেউ কখনো হারাম কখনো ঘৃণত আল্লাহম তোমাদের কেউ তার রশিটা নেবে হাতব বাগানে যে কিছু খড়ি কুড়িয়ে আনবে এটা বিক্রি করে এক দুই টাকা দিয়ে পেটটা চালাবে আত্মনির্ভরশীল হবে খুব কঠিন কর্ম করে এটা তার জন্য ভালো মানুষের কাছে হাত পাতাচ্ছে ইসলামে ভিক্ষা বৃত্তি হারাম একান্ত বাধ্য হলে সাময়িকভাবে কেউ চাইতে পারে কিন্তু এটাকে পেশা হিসেবে নেওয়া এটা হারাম করেছে ইসলাম আর আমরা পরনির্ভরশীল হতে পছন্দ করি অলসতার কারণে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আত্মনির্ভরশীল হতে আর এজন্যই আত্মনির্ভরশীল হয়ে আরাম উপার্জন থেকে আত্মরক্ষা করে হালাল উপার্জন নির্ভর হওয়া এটার চেয়ে বড় জিনিস আর নেই আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর বাউন্দ যদি তোমার ভিতরে চারটে জিনিস আল্লাহ দেন চারটে জিনিস তোমার কাছে থাকে তাহলে বাকি দুনিয়ার কি গেল এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না সিদ্ু খালিখা তোমার যদি চারটে জিনিস আল্লাহ দেন কথা বললে সত্য বলতে পারো আমানত দিলে সংরক্ষণ করতে পারো মানুষের সাথে ভালো আচরণ করতে পারো এবং তুমি হালাল খাদ্য খাও হারামের ভিতরে যাও না এই চারটে বিষয় যদি তুমি অর্জন করতে পারো তোমাকে আল্লাহ দেন তাহলে দুনিয়া আর কিছু যদি তুমি না পাও এটা নিয়ে চিন্তা করো না কারণ এটাই তো ইমান আর এর বিপরীতে আমরা দেখেছি যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে যে ব্যক্তি ওয়াদা করলে ভঙ্গ করে যে ব্যক্তি মানুষের সাথে অসবন আচরণ করে ওই যা খাস মাফাজ ঝগড়া হলে অশ্লীল অশালীন কথা কর্কশ কথা বলে ওই পূর্ণ মুনাফেক আমরা অন্য হাদিসে দেখেছি যদি ইমান আর নেফাকের মাধ্যমে পার্থক্যতে এগুলোই হালাল খাওয়া হারাম খাওয়া সত্য বলা মিথ্যা বলা ভালো আচরণ করা খারাপ আচরণ করা আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সচ্ছলতাকে পছন্দ করেছেন অসচ্ছলতা দারিদ্র থেকে আশ্রয় চেয়েছেন অনেক হাদিস রয়েছে রসল রসল্লা সাল্লাম নিয়মিত আল্লাহ তালার কাছে সময় দোয়া করতেন চারটে বিষয় চাইতেন আল্লাহ ইন্নি আসালুকাল হুদা ওলা আফা ফা ওনা আল্লাহ আমি আপনার কাছে চারটে জিনিস চাই হুদা আমাকে হেদায়তের পরে রাখবেন অতকা আমাকে তাকুয়া দান করবেন ওলা আফাফ আমাকে পবিত্রতা দান করবেন ইসলামী পরিভাষায় আফাফ শব্দটা পবিত্রতা শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয় একটা চারিত্রিক পবিত্রতা সততা আর একটা হলো আত্মনির্ভরশীলতা কারোর কাছে হাত না পাতা বল আমি সচ্চলতা চাই এদায় তাকুয়া পবিত্রতা সচ্ছলতা রসুল্লাহ সব সময় চাইতেন দর্শক আমরা কি এই চাইটটা সবসময় চাইতে পারি না আল্লাহ তালার কাছে সালাতের পরে সালাতের ভিতরে সাজদাই যে আল্লাহ তাল্লাহার কাছে আর কি বাকি থাকলো দোয়াগুলো রসল আল্লাহ শেখানোর দোয়াগুলো কত বরকতময় ছোট্ট একটা ব্যক্তি সব চাওয়া হয়ে গেছে আল্লাহ ইনি হুদা তো আফা আফা ওয়ালা আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম সকালে তিনবার সন্ধ্যায় তিনবার নিয়মিত দোয়া পড়তেন প্রতিদিন সকালে সন্ধ্যায় তিনবার করে পড়তেন আল্লাহ আফিনী ফি বেদনী আফিনি আফিনী ফিস আমার শ্রবণ শক্তিটাকে সুস্থ নিরাপদ রাখবেন আফিনী আমার দৃষ্টিশক্তিকে সুস্থ নিরাপদ রাখবেন লা ইহা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ ইতো দেওয়ার মতো কেউ নেই আল্লাহর আল্লাহ আমি আপনার আশ্রয় থেকে অবিশ্বাস থেকে কাফির হওয়া থেকে ওয়াল ফাকরি ফকির হওয়া থেকে দরিদ্র হওয়া থেকে ও আউজিক আজাব এল কাবরে এবং আমি আপনার আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে লা লাহ ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই দর্শক তাহলে সচ্ছলতা যেমন আল্লাহ তাল্লার কাছে কাম্য আর দারিদ্র আল্লাহ তালার কাছে আশ্রয় যেতে হয় দারিদ্র থেকে দর্শক এই সচ্ছলতা এবং দারিদ্র এটার অর্থ এই নয় যে আমরা কারি কারি টাকা কম টাকার পিছনে ছুটতে থাকবো না আমাদের স্বাভাবিক যেটা দরকার অর্জন করতে হবে মনটা আল্লামুখী আকেরাত মুমুখী হবে আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উন্নহাদিসে বলেছেন মাল ওলা কিন্নাল অনেক বেশি সম্পদ জমা করার ভিতরে সচ্চলতা নয় সচ্ছলতা হল তুমি হৃদয় অনুভব করছো তুমি স্বনির্ভর স্বাবলম্বী সচ্ছল তোমার ভিতরে অভাবের অনুভূতি নেই তোমার যা আছে চলে যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে উৎকট করছো এটাই তোমার জন্য বড় সচ্ছলতা সময় দর্শক আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম এভাবে সচ্ছলতার জন্য দোয়া করতেন দারিদ্র থেকে আশ্রয় চেতেন হালাল সম্পদ অর্জনে উৎসাহ দিয়েছেন কিন্তু এগুলো এ পর্বে আর বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না আল্লা তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে এগুলো আমরা আলোচনা করব আল্লাহ আমাদের ভালো রাখুন অমা তৌফিক্লা বিল্লা ও সাহা মাহামু ওয় আল্লা আলহি ওয়া সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাক